আব্দুর রহমান ইবনু জাহাবর ওদিল্লাহ তালাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেছেন আল্লাহর পথে যে বান্দার দুপা ধুলায় মলিন হয় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এমন হয় না